বিসমিল্লাহ রহমানুর রহিম গত ছয়ই সেপ্টেম্বর দু আমাদের বড় প্রতিবেশী দেশ ভারতের সুপ্রিম কোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছে যে রায়টি ওই দিন থেকেই বড় খবর হিসেবে সব গণমাধ্যমে প্রচার হয়েছে রায়টি ছিল যে ভারতের মতো দেশে সমকামিতা বৈধ করা হয়েছে আইনগতভাবে আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে ওই দিন থেকে পরের দিন এবং তার পরের দিন বাংলাদেশের বড় বড় প্রভাবশালী গণমাধ্যমগুলো এই খবরটিকে অত্যন্ত ইতিবাচক একটি আবহ নিয়ে প্রচার করেছে অথচ সমকামিতা হচ্ছে পৃথিবীর সৃষ্টির পর থেকে এ পর্যন্ত মানুষের যৌন জীবনের সবচেয়ে অস্বাভাবিক একটি অধ্যায় আমরা কোরআনে করিম থেকে এটা জানতে পারি যে হজরত লুত আল ইসলামের কৌম বা জাতি যারা অবাধ্য ছিল তাদের জীবনে এই আচরণটি ব্যাপকভাবে চর্চা হয় প্রকাশ হয় তারপর আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা এসে তাদেরকে এমন মর্মন্তুত শাস্তি দেওয়া হয় যে পুরা ভূমি উল্টে দিয়ে তাদেরকে মাটি চাপা দিয়ে হত্যা করা হয় সেখানে একটি আয়াতে করিম আয় হজরত লুত আল ইসলাম তার জাতিকে খেতাব করে বলেছেন তোমরা তো এমন আচরণ করছো যে তোমাদের আগে পৃথিবীতে আর কেউ এই আচরণ করেনি সমকামিতা সম্পর্কে তিনি এই কথা বলেছেন সেখান থেকেই দেখা যায় যে আজকের যুগ পর্যন্ত এটাকে একটা গুপ্ত অপরাধ হিসেবেই করে এসেছে কিন্তু গত কয়েক দশক যাবত আধুনিক পৃথিবী পাশ্চাত্য জগৎ এবং তার প্রভাবে এখন উন্নয়নশীল অনুন্নত দেশগুলোতেও এটার একটা প্রভাব আমরা দেখছি আমরা এদেশের দেশের প্রেক্ষাপটে কয়েকটি কথাও বলা দরকার মনে করি এতদিন যাবৎ লক্ষ্য করেছি যে এই বিষয়গুলো ছিল মানুষের প্রচন্ড ঘৃণার একটি বিষয় কিন্তু এ বিষয়গুলোকেই নারীর নারীর সম্পর্ক পুরুষের পুরুষের সম্পর্ককে অত্যন্ত আইনসম্মত যৌক্তিক স্বভাবজাত হিসাবে প্রতিষ্ঠিত করার যে প্রবণতা আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে এটার চর্চা লালন করা হচ্ছে এবং এটাকে প্রাতিষ্ঠানিকতা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে আমরা এক্ষেত্রে আমাদের দেশের সকল শ্রেণীর সকল পর্যায়ের মানুষকে অনুরোধ করতে পারি এবং হুঁশিয়ারি উচ্চারণ করতে পারি যে মানব স্বভাবের বিরোধী এই ভয়ঙ্কর চারিত্রিক এবং নৈতিক বিপর্যয় আমরা যদি সহ্য করি এবং যারা এসবের প্রচারণার পেছনে জড়িত যারা এ জাতীয় অনৈতিক যৌনাচারকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আইনগত সাংস্কৃতিক এবং মিডিয়াগত বিভিন্ন রকমের চেষ্টা এবং চর্চা করছেন অচিরেই এই সমাজকে বাঁচানোর জন্য তাদের গতিরোধ করা দরকার তাদের প্রতিরোধ করা দরকার তা না হলে আমাদের বড় প্রতিবেশী দেশে যে অনৈতিকতার প্রবল প্রচন্ড ঢেউ এসে আছড়ে পড়ল তার প্রভাব আমাদের মতো দেশে এসে একটি নতুন অনুকরণের সংস্কৃতি তৈরি করে কিনা এই সংখ্যা দূর হয় না শুধুমাত্র ভারতের আদালতের ব্যাপার নয় গত কয়েক বছর আমরা পশ্চিমা বিভিন্ন দেশের আদালত থেকে ওই ধরনের রায়ের ঘোষণা দেখেছি খবর দেখেছি সব ক্ষেত্রেই প্রায় একটা যুক্তি বারবার পেশ করা হয়েছে সেটি হচ্ছে যে এটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতার একটি অংশ এবং ব্যক্তিগত রুচির একটি ব্যাপার এটাকে বাধা দেওয়া উচিত নয় আমরা এখানে স্পষ্ট ভাষায় যে কথা বলতে চাই যে মানব জীবন এবং মানব সমাজের জন্য ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি রুচিরও একটি স্তর অবশ্যই গ্রহণযোগ্য একটি স্তর থাকা উচিত মুসলমানদের জন্য তো অবশ্যই ব্যক্তি রুচি এবং ব্যক্তি স্বাধীনতা এটা অবাদ এবং স্বেচ্ছাচারিতার কোন ব্যাপার হতেই পারে না কিন্তু আমরা ব্যাপকভাবে মানব জীবনের জন্য এটা খুব দরকারি মনে করি তা না হলে আজকে যেটাকে তারা স্বাভাবিক হিসেবে গ্রহণ করছেন এবং রায় দিচ্ছেন আমরা যদি এর পরের আরও নিকৃষ্ট ধাপ নিয়ে চিন্তা করি যে একজন মানুষের সঙ্গে যদি একজন পশুর রুচিগত মিল হয়ে যায় একজন মানুষের সঙ্গে বা মানবীর সঙ্গে একটি জন্তু জানোয়ারের দাম্পত্য জীবনের মানসিক মিল হয়ে যায় এবং তার রুচিতে সেটা গ্রহণযোগ্য হয় তাহলে কি আমাদের সমাজ সেটাকে গ্রহণ করবে আদালত কি তখন স্বীকৃতি দেবে এবং তাকে কি ফ্ল্যাটে অন্য সমাজের মানুষের সঙ্গে একসঙ্গে বসবাস করার মার্কেটে যাওয়ার বিচরণ করার অধিকার দেওয়া হবে সুতরাং মানব স্বভাব এবং মানব রুচিরও ব্যক্তি একটি স্তর থাকা উচিত আমরা এটা মনে করি আমরা এ বিষয়ে শেষে বহু কথার মধ্য থেকেও আবারও একটি কথা পেশ করতে চাই সেটি হচ্ছে আজকের পৃথিবীতে মানববিধ্বংসী প্রাণঘাতী যেসব রোগ এবং যেসব বিপর্যয় নেমে এসেছে তার ক্ষেত্রেও অশ্লীলতা অনৈতিক যৌনাচার এবং এ ধরনের সমকামিতার দিকে চিকিৎসকরা বিজ্ঞানীরা বড় রকমের দৃষ্টি আকর্ষণ গোটা মানব সমাজের প্রতি করেছেন আজকে এইডস এর মহামারী পৃথিবীর বহু দেশে মুসলিম দেশগুলো এখনও এই মহামারী থেকে বিভিন্নভাবে বেঁচে আছে আল্লাহ তালার পক্ষ থেকেও এ ধরনের অনৈতিকতা এবং অস্বাভাবিক অপরাধের চর্চা হলে বিভিন্ন রকমের গজব শাস্তি বিপদাপদের যে হুমকি বিভিন্ন হাদিসে উচ্চারিত হয়েছে সেখান থেকেও আমাদের শবক নেওয়ার রয়েছে আমরা আমাদের প্রশাসন আমাদের সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা আমাদের মিডিয়া এবং গণমাধ্যমের কর্তা এবং সমাজের বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন সকল শ্রেণীর মানুষের কাছে অনুরোধ করব আপনারা ইসলাম সম্মত মানব জীবন। মানুষের যৌন জীবন দাম্পত্য জীবনকে উৎসাহিত করুন সামাজিক নৈতিক এবং সব রকমের স্বাস্থ্যগত বিপর্যয় থেকে সমাজকে রক্ষা করুন আল্লাহ তালা আমাদের সকলকে স্বাভাবিক ফেত্রাত সুস্থতাপূর্ণ এবং দিনের জীবনযাপন করার তৌফিক দান করুন ওয়াহির রব্বিল্লা আলম